على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحدي الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له মহমদন الله ইহ কলক رقيبا كتاب الله আমনু লমাদস্তক হদী কিতাব আহসনহদি الله عليه সাহহ ওস ওম মহদসাত সমস্ত প্রশংসা সমস্ত সেই শহান আল্লাহ সুবাহান উতার যে আল্লাহ সুবাহান উত আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে তার গরে জুম্মার সালাত আদায়ের লক্ষ্যে আশার এবং বসার তৌফিক দান করলেন সেই মণিবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুধ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লু আলাইস্লামের ওপর রহমত এবং করুণাবরিত হোক সাহাবাই করাম তাবেইন তাবে তাবেইন আইম্ময়ে মুস্তাহিদিন সহ কেয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইসলামী চিকিৎসা ব্যবস্থা প্রেক্ষিত রকিয়া সরিয়া বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশালা সম্মানিত উপস্থিতি সোনানা আবুদৌদে সহি সোনদে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো কেননা মহান আল্লাহ তাহানা একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগের ঔষধ সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান তালা বার্ধক্য রোগ ছাড়া সকল রোগের ওষুধ সৃষ্টি করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে সহি সোনদেব আমরা পাই সোনানা আবুদাউদের মধ্যে অন্যত্র সহিউল বুখারি এবং সহি মুসলিমের হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেক রোগের প্রতিকার রয়েছে এত যথাযথ ঔষধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছা আরোগ্য লাভ হয় তাহলে আমরা এই হাদিস দুটি থেকে আমরা যেটা পাইলাম যে प्रत्येक रोग चिकित्सा व्यवस्था आज से हम अनेक विषय चिकित्सा नाई एर चिकित्सा विज्ञान दीचे ज विषय को चिकित्सा नहीं क्योंकि रसुल सल्लामें य हादिसगला के उत्साहित करसान्वित ज प्रत्येक रोग चिकित्सा आवरा जानी जो समाजे चिकित्सा व्यवस्थागू आलोपैथिक आोमिओपैथी आनानी आयुर्वेदी आबित जे चिकित्सागू आ প্রত্যেকটা কোনোটাই চিকিৎসা পুরোপুরিভাবে স্বয়ং সম্পূর্ণ না কোনোটা চিকিৎসার ক্ষেত্রে দেখা যাবে যে ওই চিকিৎসা ভালো কাজ করতেছে অন্যটা কাজ করতেছে না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাদেরকে হতাশ বা নিরাশ হওয়ার সুযোগ নেই আমাদের এই হাদিসগুলো আমাদেরকে উৎসাহিত করতেছে যে ইনশাআল্লাহ তালা আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে হবে এবং আমরা দেখবো যে রসুলসাল্লা আলিয়াল্লাম এই সাথে আমাদেরকে যে ইসলামিক চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে এবং ইসলামিক রকিয়া শরিয়া শরীয় সম্মুক সম্পর্কে কি বলছেন এটা আমরা ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো তো যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সুরা আন আমের একশো সন্ন্য নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবাহানাউ তালা বলেন ওয়াইন এম সসকালাহু ইহুয়া আল্লাহ যদি কাউকে কষ্ট দিতে চান তাহলে তিনিবেদিত সেটি অপসরণকারীর কেউ নেই এবং পক্ষান্তরে আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান মঙ্গল চান তাহলে অহু আলা কুল্লি সাইন কাদির তিনি সব সবর বিষয়ের উপরে ক্ষমতাবান। এই আয়াতটা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে তাওহিদের তাওহিদে নিহত নিহিত আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে তাওহিদকে প্রতিষ্ঠা করতে হবে চিকিৎসা ক্ষেত্রেও যে তাওহিদকে প্রতিষ্ঠা করতে হবে সেই সেই বাণী এই আহ্বানটা এই আয়াতের মধ্যে আমাদের মা সামনে চলে আসছে আল্লা সুবহান আউ কাউকে যদি শিফা দিতে চান তা কাউকে যদি তার আরোগ্য দিতে চান তাহলে তিনি তিনি ছাড়া কেউ আরোগ্য দানকারী নেই এবং কাউকে যদি কষ্ট দেন সেটা দূর করার ক্ষমতা অধিকারী একমাত্র আল্লাহ সুবহান আউতালা আমরা জানি যে আমরা মনে করি যে শীত লাগ শীত আসলে আমরা শীত বস্ত্র ব্যবহার করলে শীত দূর হয়ে যায় আমরা জানি যে যদি আপনি আগুন আগুন দিয়ে আমরা কোনো কিছু জ্বালিয়ে দিতে পারি কিন্তু এটারও ক্ষমতা আল্লা সুবহানাউ তাল্লা নিয়ন্ত্রণ করেন আমরা জানি যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল আগুনে ফেলার পরে আগুন কি তাকে পোলাতে সক্ষম হয়েছিল হয় না কিসের জন্য আল্লা সুবহানাউ তালা যে ক্ষমতা আগুনের যে ক্ষমতা সেটা আল্লাহ সুবহান আউতালা সেখানে সালামুন আলাহ ইব্রাহিম এটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হওয়ার জন্য আল্লাহ সুবাহ তালা নির্দেশ করলেন আগুন শিখানে সেইভাবে হয়ে গেল এতেব যে বাহ্যিক যে কোনো জিনিসের ক্ষমতা আমরা দেখতেছি দেখিয়ে মনে করতেছি যে এটা ওই জিনিসের ক্ষমতা না এটাও আল্লা সুবহান আউতালার দেওয়া ক্ষমতা এই জন্য আমরা দেখি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে রসদ সাল্লা আলাইসাল্লামের জীবনীতে আমরা পাই যে তিনি দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করছেন একটা হচ্ছে শরীয়সম্মত চিকিৎসা ব্যবস্থা এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা একটি হাদিসে রসদ একটা পুকা কামড় দেয় কামড় দেওয়ার পরে রসদাম বললেন যে লবণ আনার জন্য এবং লবণকে পানির সাথে মিক্স করলেন মিশ্রিত করে সেটা ওই জায়গায় দিলেন এবং তিনি দিয়ে পানি মুছে পানি দিয়ে মুছে এবং তিনি কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করে দু দিয়ে ঝাড়ফুঁক করতেছিলেন তো হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রসুদ সাল্লাহ আলি সাল্লাম শরীয়তি মাধ্যম এবং প্রাকৃতিগত মাধ্যম দুটাই কম ব্যবহার করছেন শরীয়তসম্মত যে মাধ্যমগুলো আছে আমরা দেখি যে রসুদ সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ব্যবস্থা ব্যবহার করছেন এবং এইখানে শরীয় সম্মত জাড় ফুকের ব্যবস্থা করছেন যদি আমরা দেখি যে আপনি যদি দুয়ার বইগুলা দেখেন হিস্তুল মুসলিমিন দেখেন যে বর্তমানে সবথেকে বিশুদ্ধ এবং বহুল প্রচলিত যে সহি দোয়ার বই সেখানে দেখবেন যে রসুলসল্লাহ আলি সাল্লাম বিভিন্ন বিষয়ে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এর মধ্যে কি দোয়া আছে যে এই দোয়া আছে যে বেতা হলে বেতার স্থানে আপনি বিসমিল্লা তিনবার বলে একটা দোয়া সাতবার পরে ওইখানে ফুঁক দেবেন তো এগুলো হচ্ছে শরীয়সম্মত মাধ্যম রসুসাল্লি সাল্লাম যে আমাদেরকে বলছেন যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয় তাহলে এই চিকিৎসা তাকে করতে হবে আল্লাহ রসুল বলছেন যে বদনোদর সত্য এবং বদনোদরের কি কী দুয়াপড়ে দিতে হবে এবং রসদসাল্লা সাল্লাম তার নাতি হাসান এবং হোসেনকে তিনি কি কী দুয়াপড়ে ফুক দিতেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব এর হচ্ছে হচ্ছে সরীয়চ্ছম্মত মাধ্যম এর মাধ্যমে আমরা কী করি আল্লাহ সুহানাল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি এবং এটার মাধ্যমে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে এই শরীয়সম্মত শরীয়তি মাধ্যম ব্যবহার করা হয় প্রকৃতিগত মাধ্যম যেমন আমরা জানি যে কেমিক্যাল ব্যবহার করার কারণে জীবাণু ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে প্রকৃতিগত মাধ্যম কিন্তু আমাদেরকে ওই বিশ্বাস রাখতে হবে যে এটার এটারও যে ক্ষমতা এটারও যে কার্যকারিতা সেটা নিয়ন্ত্রণ করেন আল্লা সুহানাউ তালা যেটা বলছেন যে আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান ওহু আল আকুল্লি সঈন কাদির তিনি সর্ববিষয়ে সব বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান সম্মানিত উপস্থিতি আমরা দেখি রসুদ সোল্ল্লাহ আলি সাল্লামের চিকিৎসা ব্যবস্থা রসদ সোল্লাহ আলি সাল্লাম সহিউল বুখারির অন্য একটি হাদিসে বলেন যে আল্লা সুবহান উতলা এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্য পাঠাননি এমন কোনো রোগ আল্লা সুবহানউতাল্লাহ পৃথিবীতে প্রেরণ করেননি যার আরোগ্যর ব্যবস্থা করেননি সহিউল বুখারির পাঁচ হাজার নম্বর হাদিস তা আমরা জানি যে ইসলাম একটি খুব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং রসুল সাল্লা আল্লাহ সুহানা তালা বলছেন লাকাত খান আলকুমফি রসুল্লাহি হাসানা রসুলের জীবনীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাহলে আমরা দেখি যে রসুল সাল্লাহ আলাইস্লাম চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে কে দিস চোদ্দোশো বছর আগে যখন মানুষ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এত উন্নত ছিল না সেই যুগে রসুল সোল্ল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলে দিছেন আত্মহরু সাত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ আজকে আমরা হাইজিনের কথা বলতেছি রসুল সাল্লু আলি সাল্লাম হেলথ অ্যান্ড হাইজিনের সম্পর্কে চোদ্দোশো বছর আগে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা জানি যে ইমান গ্রহণ করলে কোনো ব্যক্তি যদি ইমান গ্রহণ করে তাহলে তার কী হয় তার সগিরা এবং কবিরা গুণা সবগুলা মাফ হয়ে যায় মুছে যায় আর পবিত্রতা অর্জন করলে অজু করলে গোসল করলে কি হয় সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আল্লাহ আল্লা সুবহান করিমের সুরা বাকার দুইশো বাইশ নম্বর আয়তে বললেন ইন্ল্লাহা ইহিবুল তওয়াবিন ও ইহিবুল মুহরিন আল্লাহ তাকারিদেরকে যারা পাপ থেকে পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন আল্লাহ এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও তিনি ভালোবাসেন যারা তবা করে তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও তিনি ভালোবাসেন দেখি যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম রসুল সাল্লাহ আলয় সাল্লাম প্রত্যেক সালাতের আগে মে করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি কষ্ট না হতো এই উম্মার জন্য তাহলে তিনি বাধ্যতা করে দিতেন যে সবাই যেন প্রত্যেক সালাতের পূর্বে মে সোয়াক ব্যবহার করে আমরা আজকে বলতেছি যে দিনে দুইবার ব্রাশ করতে হবে মিনিমাম রসুদাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে পাঁচবার মেশো আঁক করার জন্য দাঁত পরিষ্কার করার জন্য বলছেন রসুদসল্লাহ আলিয়াল্লাম গৃহে প্রবেশের পূর্বে মেশো ব্যবহার করতেন তিনি স্ত্রী সহবাসের পূর্বে স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে মেশোয়াক ব্যবহার করতেন যাতে মুখের দুর্গন্ধ আপনার স্ত্রীর কাছে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে রসদসল্লাহ আলি ইসাল্লাম এসে তাহাজুদের সালাদ যখন আদায় করতেন তখন তিনি মিশ ব্যবহার করতেন এইভাবে রসুদাল্লা সাল্লাম আমাদেরকে স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে মুখটাকে পরিষ্কার করার মাধ্যমে আমাদের স্টোমাকের অনেক আমাদের বডির অনেক অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি আমরা দেখি যে রসুদাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে অযোগ্যশলের পদ্ধতি শিখিয়েছেন সেখানে রসুদি সাল্লাম আমাদেরকে বাধ্যতামূলক করে দিচ্ছেন ইসলাম আমাদেরকে বাধ্যতামূলক করে দিচ্ছে যে দৈনিক পাশক্ত সালাতের পূর্বে আমাদেরকে ফরজ সালাতের পূর্বে অজু করতে হবে গোসলের পূর্বে অজু করা হচ্ছে সুন্না ঘুমানোর পূর্বে অজু করা হচ্ছে সুননা রসদ সাল্লাহসাল্লাম গুসলের ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাইতেন এবং যদি ঘুমানোর পূর্বে যাদের দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা আছে বা এটার দ্বারা অনেকেই সমস্যাগ্রস্ত আসেন যাতে খারাপ জিন তার যাদেরকে স্বপ্নে স্বপ্নের মাধ্যমে কষ্ট দেয় তাদের উচিত হচ্ছে যে ঘুমানোর সময় তারা একটু বেশি খেয়াল করে যে তারা যেন ঘুমানোর পূর্বে অজু করে ঘুমায় এবং রসদালি সাল্লাম বলছেন যে আয়াতুল কুরসি পড়ে পড়ে ঘুমাইলে একজন ফেরেস্তা তাদেরকে কি হয় করা হয় পাহারা দেয় যে তাকে ডিস্টার্ব না করে তাহলে রসুদসাল্লাহ আলাইস্লাম আমাদেরকে বাধ্যতামূলক করে দিছেন অবশ্যই কর্তব্য করে দিয়েছেন সোহিল বুখারির হাদিসের মধ্যে আসছে যে জুম্মা পড়তে যে কেউ উপস্থিত হবে সে সেজন্য গোসল করে নেয় সাপ্তাহিক অন্তত একবার গোসল করতে করতে হবে প্রত্যেক মুসলমানকে পৃথিবীতে অনেক মানুষ আছে মাসে একবার গোসল করে না কিন্তু মুসলিম তাকে সাপ্তাহিক একবার গোসল করতে হবে আর আর আমাদের জন্য আছে যে স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষের কারণে যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে গোসল করতে হবে সেটা হচ্ছে বাধ্যতামূলক গোসল ফরজ গোসল এবং এই ফরজ গোসলের পূর্বেও অজু করে নেই আসন্নত যদি অজু করা হয় ফজর গোসলের পূর্বে তাহলে তাকে আর গোসলের পরে আর অজু করতে হবে না সে ওই অজু এবং গোসল দিয়ে সে সালাত আদায় করতে পারবে পরবর্তীতে তার আর অজুভঙ্গের কোনো কারণ না ঘটলে তাহলে তা সেক্ষেত্রে তাকে আর অজু করতে হবে না রসদসল্লাহ আলিয়াম আমাদেরকে প্রস্রাব পায়খানার পদ্ধতি শিখিয়েছেন এগুলা সব কিন্তু আমাদের স্বাস্থ্য আমাদের ডেইলি লাইফের সাথে এগুলো জড়িত স্বাস্থ্যবিজ্ঞানের সাথে জড়িত এগুলো রসুলসাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যে পবিত্রতা অর্জন প্রস্তাব পায়খানার পবিত্রতা অর্জনের পদ্ধতি বলছেন সেখানে হচ্ছে পানি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি দুইটা পদ্ধতিতে আমরা মুসলমানরা পবিত্রতা অর্জন করি পরিষ্কার পরিচ্ছন্নতা করি এটা হচ্ছে ড্রাই ক্লিনিং মেথড আর একটা হচ্ছে ওয়েট ক্লিনিং মেথড এটা হচ্ছে ভেজা ক্লিনিং পদ্ধতি আর একটা হচ্ছে শুকনা ক্লিনিং পদ্ধতি ভেজা পদ্ধতি হচ্ছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা পানি যদি কোথাও না থাকে অথবা পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি যে ড্রাই মেথড যেটা শুকনা মেথড যেটা যদিও কোথাও পানি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাইম করি রসদ সাল্লা সাল্লাম কোথাও যদি পানি না থাকে তাহলে সেক্ষেত্রে কুলুপ ব্যবহার করা ডেলা কুলুপ ব্যবহার করা টিস্যু ব্যবহার করা এগুলো এগুলো আমরা করি কিন্তু আমাদের দেশে অনেকেই দেখা যায় যে দুটা একসাথে করে অনেক ক্ষেত্রে যেমন প্রস্তাবের ক্ষেত্রে দেখা যায় আগে কুলুব ডেলা কুলুক নিয়ে হাঁটতেছে তারপরে সে পানি ব্যবহার করতেছে রসুদসল্লাহিস্লামের সুন্না থেকে এটা প্রমাণিত না কোনো বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত না যে রসুদি সাল্লাম আগে ড্রাই মেথড ব্যবহার করছেন পরে ওয়েট মেথড ব্যবহার করছেন আগে শুকনা পদ্ধতি পরে ভেজা পদ্ধতি এটা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত না তারপরে যেটা হয় যে ওই হাটাচোটা করা এগুলো বেহায়াপনা যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে সে টয়লেটের ভিতরে অথবা প্রস্তাবখানার ভিতরে প্রস্তাব স্থানের ভিতরে সেইটা করবে কিন্তু যে বাইরে যে হাঁটাচলা এটা এটা বেহায়াপনা দৃষ্টিকটু এবং এটা কোনো ইসলামিক পদ্ধতি না আমি যখন মিডিল ইস্টে ছিলাম তখন একজন আলেম বলতেছিলেন সিলেটের একজন আলেম তিনি ওইখানে যান তিনি গিয়ে তিনি ওইখানে কলুক নিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে আসেন তো আরবি লোকে সে বলতেছে সোহাজা এটা কি। তুমি কি অসুস্থ তুমি এইভাবে এইখানে হাত দিয়ে দাঁড়িয়ে আসো কেন মানে সে মনে করতেছে আরবে ওইটা ওই পদ্ধতি সে কখনো দেখে নাই তো একজন লোক তার লিঙ্গে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে সে নিশ্চয়ই কোনো অসুবিধার মধ্যে পড়ছে এটা এটা সে হচ্ছে মানে জজিরাতুল আরবে আরব ভূখণ্ডের কোথাও আপনি পাইবেন পাবেন না এটা যে কেউ ডিলাকলব নিয়ে হাঁটতেছে এটা আমাদের দেশেও বেশিদিন আগে ছিল না আমাদের দেশে এটা চালু হয়েছে এবং এমন এমন হয়েছে যে ছোটো ছোটো বাচ্চারা ছেলেরা তারাও এটা করতেছে আউজবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন একজন বলতেছে যে সে তার ওয়াইফ কেউ নাকি ওইটা চালু করছে হাউজবিল্লা এই এই এই বেহায় আপনার পদ্ধতি ইসলাম এটা সমর্থন করে না আমাদের অনেকেই দেখবেন রাস্তাঘাটে হাঁটতেছে আপনি সালাম দিতে যাবেন দেখবেন তার হাটটা এই তার গোপনাঙ্গের মধ্যে আছে। সে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে আর সে ওই কাজটা করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাহায় পণ্য আমরা দেখি যে রসুদ্সাল্লা সাল্লাম এভাবে দুইটা পদ্ধতি একসাথে কম্বিনেশন করে নাই পানি নাই সেক্ষেত্রে ডেলা কলুফ পানি নাই সেক্ষেত্রে তাই উমুম পানি আসে তো তাই উমুমের প্রয়োজনীয়তা নেই কারণ পানি হচ্ছে উত্তম পানি আসে যে থাকলে আমরা দেখি যে সুরাত একশো আট নম্বর আয়াতে আল্লা সুবাহানাউ তালা কিছু লোকের প্রশংসা করে আয়াত আয়াত নাজিল করেন যে ফি হিরিজাঙ্গা তাহারু কিছু লোক আছে যারা অতি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে অল্লাহ ইহিবুল মোতাহির আল্লাহ পবিত্রতা যারা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্নতা যারা করে তাদেরকে ভালোবাসেন এই আয়ারটা নাজিল হয় আহলে কুবা সম্পর্কে মদিনা থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গ্রাম আছে ওই গ্রামের নাম হচ্ছে কুবা গ্রাম আমরা মসজিদে কুবা জানি আমরা যারা হজে যাই যারা হজের পরে আমরা আগে অথবা পরে মদিনাতে গেলে মসজিদে কুবাতে গিয়ে সালাদ আদা করা হয় ভিজিট করা হয় তো মসজিদে কুবা এই কোবার আশেপাশে যে লোকগুলো ছিল তাদের সম্পর্কে এই আয়ারটা নাজিল হয় রসদালাম তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কী পবিত কী দিয়ে পবিত্রতা অর্জন করো যার জন্য আল্লা সুফানাউতাল তোমাদেরকে প্রশংসা করেন এটা ইমাম ইমনে কাসির রহমাহুল্লাহ তার তফসিরের মধ্যে মোস্তদে আহমদ এবং সহি ইবনে খোজাইমার সূত্রে এই বর্ণনাটা নিয়ে আসছেন যের সুসল্লা ইসলাম তাদেরকে যখন জিজ্ঞেস করলেন তখন তারা জানালো যে তারা পানি দ্বারা পবিত্রতা অর্জন করে তারা টয়লেট ব্যবহার করার পরে পানি দ্বারা পবিত্রতা অর্জন করে কারণ আপনারা জানেন যে ওই যুগে পানির স্বল্পতা ছিল পানি এত অ্যাভেলেবল ছিল না এতো বেশি ছিল না আমাদের আজকের যুগে যে যেরকম আছে তখন ওই যুগে তারা বেশিরভাগ লোকে কী করত তারা ওই ড্রাই শুকনা পদ্ধতি ব্যবহার করত। টয়লেট করার পরে তারা কলুপ ব্যবহার করতো পানি ব্যবহার করতো না পানি খাওয়ার পানিই তাদের মানে সমস্যা ছিল তো ওই যুগে তারা পানি ব্যবহার করার কারণে তাদের সম্পর্কে এই আয় টানা ছিল আপনি দেখতে পারবেন এই আয় একশো আট নম্বর আয় সুরা তফ সিরিফনে এই আপনি এইভাবে বিস্তারিত জানতে পারবেন তাহলে আমরা দেখলাম যে পানি যারা ব্যবহার করে তাদেরকে প্রশংসা করা হয়েছে তো এতে পানি ব্যবহার করতে হবে এবং এটি হচ্ছে সুন্না আর ডেলুপ ব্যবহার করা সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস নাই যেখানে পানি থাকা অবস্থায় ডেলাকুলুপ আপনি ব্যবহার করবেন সম্মানিত উপস্থিতি আমরা দেখি যে রসুদসল্লাহ আলাইস্লামের জীবনের আমরা স্বাস্থ্যবিজ্ঞানের অনেক বিশাল বিষয় আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতেছি যে রসদ সোল্লাহ আলি সাল্লাম আহার এবং উপবাসের শিক্ষা দিচ্ছেন রসুদসাল্লাহ আলাইস্লাম আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে আমরা যে খাবারগুলো যাই সেগুলা স্টমাকে যায় পাকস্থলিতে যায়। সেখান থেকে সেগুলোকে ডাইজেস্ট করে সেটা তরল পদার্থের নেয় এটাকে কি করে লিভারে পাঠিয়ে দেয় লিভার ওইটাকে ওইটার সার নির্যাস থেকে রক্ত উৎপন্ন করে রক্ত উৎপন্ন করে সেটা হাট হচ্ছে একটা পাম্প মেশিন হাটের কাছে পাঠিয়ে দেয় হাট কি করে হাট সেটাকে পাঠিয়ে দেয় লাঞ্চের মধ্যে লাঞ্চ এটাকে পিউরিফাই করে বিশুদ্ধ করে আবার হাটের কাছে আসে হাটের অন্য একটা জায়গায় আসে সেখান থেকে হার্ড পাম্প করে পুরা শরীরে সেটা ছড়িয়ে দেয় তো এটা হচ্ছে স্বয়ংক্রিয় একটা মেশিন এই মেশিনের মধ্যে মেশিনটা যদি কোনো মেশিন যদি আপনি সবসময় চালু রাখেন তাহলে সেটা দ্বারা দীর্ঘ সার্ভিস বা আপনি বেশি এটার থেকে কোনো উপকার পাওয়ার সম্ভাবনা কম যে কোনো সময় এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি কোনো মেশিন আপনি বিরতি দিয়ে দিয়ে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এতে এর থেকে অধিক উপকার পাবেন তো রসদ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিস যে রসদালাম নিজে আমল করতেন তার সাহাবিদেরকে তিনি উৎসাহিত করতেন যে মাসে যেন তারা তিন দিন সিয়াম পালন করে তো সিয়াম পালন করলে কী হবে এই যে মেকানিজম আছে এই যে সিস্টেম আছে সিস্টেমটা একটু রেস্ট নেবে একটু বিরতি থাকবে তারপরে রসদ্দুল্লাহাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সপ্তাহে দুই দিন শ্যাম পালনের কথা আর এখন যে মাস যাচ্ছে সেই মাস হচ্ছে স্যামের মাস রসুদ্সোল্লা সমজানের পরে সব থেকে বেশি যে মাসে সিয়াম পালন করতেন সেই মাস হচ্ছে শাহবান মাস আমাদেরকে এই মাসে রসদ্দামের অনুসরণে বেশি বেশি করে শিয়াম পালন করা উচিত তবে একেবারে একেবারে শেষের দিকে রমজান মাসের একেবারে আগমুহুর্তে সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে ঠিক আগ মুহুর্তে শিয়াম পালন করতে আগের কিছুদিন দিন আপনি বিরত দেবেন এর আগে আপনি ধারাবাহিকভাবে ইচ্ছে করলে রাখতে পারেন বা বিরতি দিয়ে রাখতে পারেন শ্যাম তো শ্যাম করলে কি হয় এই যে আমাদের স্টমাক, আমাদের লিভার আমাদের হার্ট আমাদের ফুসফুস বা লাঞ্চ এগুলো কি হয় বিরত থাকে জন্য মানুষ স্বাস্থ্য তার ভালো থাকে সে এর দ্বারা তা যে সুন্দর মতো জীবনযাপন করতে পারে রসদসাল্লাহ আলাইস্লাম তিরিমিজির সহিদেব বর্ণিত হাদিসে বলছেন যে যখন তোমরা আহার করবে আহারটাকে তিন বাঘে তিন বাঘ করে নেবে এক বাঘ স্টমাকে যে আহার যে আহারটা করব। আমরা স্টমাকে তিন বাঘের এক বাঘ যেন আহার করি এক বাঘ যেন আমরা পানি দ্বারা পূর্ণ করি এবং বাকি এক ভাগ যেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য এটাকে খালি রাখি এটার দ্বারা কী হয় যে একজন মানুষ পৃথিবীতে যত অসুস্থতা আছে। বেশিরভাগ মানুষ অসুস্থ হয়েছে খাওয়ার কারণে না খাওয়ার কারণে না না খাওয়ার কারণে খুব কম লোক অসুস্থ হয়েছে বেশিরভাগ লোক অসুস্থ হইছে বেশি খাওয়ার কারণে গ্যাস্ট্রিক বলে আর যে আমাদের যে অসুস্থতা আছে এগুলোর বেশিরভাগ কারণ হচ্ছে বেশি খাওয়ার কারণে তাহলে আমরা যদি এই রসুলসল্লা সাল্লামের জীবনী থেকে এই শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য সচেতনভাবে জীবনযাপন করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রসদ সাল্লাহ সাল্লাম এইভাবে আমাদেরকে নিদ্রা শিখাইছেন যে কিভাবে ঘুম যেতে হবে তৎকালীন আরবের লোকেরা রসুদাহ সম্পর্কে বলছিল যে তোমাদের কি কি একজন রসুল তিনি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন টয়লেটে কীভাবে যেতে হইলো ওটা ওইটা শিক্ষা দেন তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন ওরা মনে করছে যে ধর্মযাজকরা হচ্ছে শুধুমাত্র এই দিনের ব্যাপারে বলবে শুধু ধর্মের ব্যাপারে বলবে দুনিয়ার ব্যাপারে বলবেন এখানেও কিন্তু রসুল্লাহ ইসলামের জীবনীতে আমরা একটা কমপ্লিট ওয়ে অফ লাইফ পাই আমরা জীবনের প্রত্যেকটা ভিত্তিক এবং বিভাগের দিক নির্দেশনা পাই রসুলস্লা ইসলাম আমাদেরকে ঘুমের জন্য বলছেন যে কিভাবে ঘুম যেতে হবে রসুলসুল্লা ইসলাম আমাদেরকে বলছেন যে ঘুম যাওয়ার আগে আমাদেরকে দোয়া পড়তে হবে রসুল্লাহ আমাদেরকে বলছেন যে ঘুম যাওয়ার আগে আমরা যেন অজু করে নেই জীবনী থেকে আমরা পাই যে ডান কাতে সুয়ার ক্ষত আসছে এভাবে আমাদের কি শিক্ষা দিস এক এক সাহাবি সম্পর্কে জানা যায় যে তিনি দিনে সিয়াম পালন করেন রোজা রাখেন আর রাত্রে তিনি সালাত দা করেন তখন রসুল্লাহ ইসলাম তাকে দেখে পাঠালেন এবং এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলেন তিনি যখন সত্যতা পাইলেন তখন বললেন যে তোমার এই শরীরে তোমার মধ্যে তোমার শরীরের কিছু হক আছে শরীরের কিছু দাবি আছে তোমার স্ত্রীপুত্রের হক আছে তুমি তোমার ইস্ত্রিপুত্রের হক আছে তুমি এটি করো না রোজা রাখো মাঝে মধ্যে এবং মাঝে মধ্যে রোজা ছাড়ো তুমি রাতের কিছু অংশ সালাত আদায় করো এবং কিছু অংশ নিদ্রার দাবি আদায় করো ইসলামে এটা নিষিদ্ধ যে সারারাত্রি জেগে ইবাদত করা সারারাত্রি জেগে ইবাদত করা রসদ সাল্লাহ আলিয়ালাম এই হাদিস দ্বারা নিষিদ্ধ করে দিলেন রাস্তার কিছু অংশ কিছু অংশ ইবাদত যাবেন এবং রসদাল্লা আলি সাল্লাম সার যে সিয়াম পালন করবেন আপনার শরীরের হক আছে শরীরকে দুর্বল করে দেবেন আপনার স্ত্রী সন্তানদের প্রতি হক আছে তাদের তাদেরকে আপনি তাদের যে স্ত্রী স্ত্রীর যে হক আদায় করবেন সন্তানদেরকে যে আপনি লুক আফটার করবেন সেই দাবি যে এই যেই দাবি সেই হক যেন আপনি আদায় করেন রসুদাল্লাহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিছেন সারারাত্রি জাগ্রত হওয়া এটা নিন্দনীয় হাদিস থেকে পাওয়া যায় রসদুল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে ঘুমানোর আগে দুয়া পড়তে হবে আল্লাহম বিসমুখা মতো আহ যে হে আল্লাহ তোমার পবিত্র নামে আমি মৃত্যু পতিত হচ্ছি এবং পরে আবার জীবিত হব মৃত্যু পতিত হচ্ছি আবার জীবিত হবো আল্লাহর স্মরণে আমরা যেন ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে আমরা বলব আলহামদুল্লাহ ইল্লা বাদামা মাতানা যে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুর পর দান করেন এবং দিকে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে তারই কাছে আমাদেরকে ফিরে যেতে হবে রসদসল্লাহ আলাইস্লাম ঘুমানোর পূর্বে বিষ্ণাটাকে ছেড়ে নেওয়ার জন্য বলছেন বিষ্ণাটাকে পরিষ্কার করার জন্য বলছেন রসদসল্লাহ আলাইস্লাম উপুর হয়ে শুয়াকে নিষিদ্ধ করছেন এবং বলছেন এটা আল্লা সুবহান ও তাল্লাহর খাসাদ অপছন্দনীয় পেট নিচে দিয়ে উবুর হয়ে শুয়াকে রসদ্লাম অপছন্দ করছেন এবং বলছেন এটা আল্লা সুবাহান উ তাল্লাহ খাসাদ অপছন্দনীয় সম্মানিত উপস্থিতি এছাড়াও আমরা দেখি যে রসুলসাল্লাহিস্লামর জীবনীতে আমরা দেখি রসুল্লাহসাল্লাম খতনার কথা শিখাইছেন রসদালাম আমাদেরকে মেহদি ব্যবহার কথা শিখাইছেন মেহেদি মেহদি পাতার মেহেদি দিয়ে আমরা বলছেন যে কেউ যদি তার বার্ধক্যকে তার বিদ্ধ হয়ে যাওয়াকে সে ডাকতে চায় তাহলে সে যেন মেহদি ব্যবহার করে রসুল্লা সাল্লাম মধুর কথা বলছেন মধু ব্যবহারের কথা বলছেন যাদের খালি জিরার কথা বলছেন যেসব যে অনেক মহিলাদের আছে যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কম তাদের জন্য ওষুধ হিসাবে তারা মধু ব্যবহার করতে পারে দিনে দুইবার দুই চামচ করে মধু খাবে তারা খালিজিরার খালি তেল না সুসিসাল্লাম ব্ল্যাক সিডের কথা বলছেন কালিজিরার যে বিচি আছে সেটা যেন দিনে যদি দুইবার খায় তাহলে এর দ্বারা উপকৃত হয় সুসল্লাহ আলাইসাল্লাম মাশরুমের ব্যবহারের কথা বলছেন যে মাশরুম আল্লাহ রসুল বলছেন যে মাশরুম হচ্ছে মাননি এটা চোখের রোগের জন্য শিফাদায়ক রসদল্লাহসাল্লাম আজওয়া খেজুরের কথা বলছেন আজওয়া খেজুর হচ্ছে মদিনার একটা খেজুর যে জাদুগ্রস্ত ব্যক্তি এটা এটার দ্বারা চিকিৎসা নিলে সারটা খাইলে তার জাদুদূর সে জাদুগ্রস্ত হবে না রসদসল্লাহ আলাইসাল্লাম জিন জাদুর চিকিৎসার কথা বলছেন আমাদের অনেকেই এগুলার দ্বারা আক্রান্তিত আক্রান্ত হন তো জিন জাদুর চিকিৎসা কথা বলছেন এবং জিন জাদুর চিকিৎসা জিনের চিকিৎসা জিনের সাহায্য নিয়ে জিনের সাহায্য নিয়ে করা যাবে না যে সিন জিন দাবি করবে কুফরি কোনো জিনিস যদি আপনার কাছে দাবি করে তাহলে জিনের মধ্যে দুই ধরনের জিন আসে একটা জিন হচ্ছে ভালো জিন একটা হচ্ছে খারাপ জিন বা কাফের জিন কাফের জিনের কাছ থেকে সাহায্য নিয়ে জিনগ্রস্ত রুগীর চিকিৎসা করা যাবে না এবং জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে না আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো যে জাদুগ্রস্ত রুগীর কিভাবে চিকিৎসা করতে হয় তারপরে রসদ বদনজরের কথা বলছেন রসুল্লাহলাম বেতা নিরাময়ের দোয়া শিখাইছেন রসদি সাল্লামকে আমাদেরকে পানি কিভাবে পান করতে হবে সেটা শিখাইছেন রসদাম বলছেন যে পানির পাত্রে শ্বাস না ফেলার জন্য আমরা জানি যে নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসে কার্বন ডাইঅক্সাইড মানুষের জন্য ক্ষতিকর রসদুল্লাহলাম চোদ্দো ছ বছর আগে যখন আমরা কার্বন ডাইঅক্সাইডের নাম সুড়ি নাই সেই সময় বলছেন যে শ্বাস যেন পানির পাত্রে ফেলা না হয় এবং গরম কোন জিনিস যদি আমরা খাওয়ার সময় ওইখানে যেন ফুক না দিই কারণ ফুকের মধ্যে কী আসে জার্ম আসে আর আসে কার্বন ডাইঅক্সাইড এটা মানুষের জন্য ক্ষতিকর রসদ্দি সাল্লাম আমাদেরকে জৈতুন তেলের ব্যবহার কথা শিখাইছেন ওয়াটার থেরাপি আমাদেরকে পানির ব্যবহার করা শিখাইছেন রসুদাল্লা সাল্লাম বলছেন যখন মানুষের জ্বর হয় জ্বর জ্বর জরা জ্বরাক্রান্ত রোগীকে পানির দ্বারা কী করতে হবে তাকে ঠান্ডা করতে হবে রসদালাম বলছেন জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ সেটাকে পানির দ্বারা তোমরা ঠান্ডা করো রসুল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন দোয়া শিখাইছেন রসদালাম আমাদেরকে শিখাইছেন যে রুগীর সাক্ষাৎ করার জন্য রসুদি সাল্লাম বলছেন কেউ যদি কোনো রুগীকে সাক্ষাৎ করতে যায় তাহলে সে যদি সকালে যায় তাহলে সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে সুফহান সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে সন্ধ্যা পর্যন্ত যদি সন্ধ্যার সময় রুগীকে দেখতে যায় তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে আল্লাহ রসুসুল্লা ইসলাম রুগীকে গিয়ে শুধু দেখবেন আরও নির্দেশনা দিছেন যে রুগী যদি পুরুষ হয় সেক্ষেত্রে আপনি পুরুষ রুগীর হাত দিবেন মাথায় হাত দিবেন তার শরীরে হাত দিবেন হাত দিয়ে তার জন্য দোয়া করবেন লা ইনশাআ আল্লাহ আমরা তো দোয়াই জারি না লাভ আমরা ওইখানে গেলে বলি যে কোনো হুজুর গেলে বা কোনো বিজ্ঞ লোক তাহলে বলি একটু দোয়া করেন সবাই ওইখানে হাত তুলে দোয়া করে রসুলের দোয়া এটা আমরা জানি না আমার ঘরে কেউ অসুস্থ হলে আমাদের ঘরে ওই দোয়ার চর্চা নাই দেখা আমার মেয়ে অসুস্থ হলো আমি ওইখানে গিয়ে মেয়েকে বলতেছি মা তুমি খাইছো তুমি ভালো হয়ে যাবে এটা বলতেছি কিন্তু রসুল যেটা বললেন আমরা জানি না এবার আমিও অসুস্থ হলে আমার মেও জানে না এই জন্য আমিও আমার মেয়েদেরকে দোয়া করি না আমার মেয়েও আমাকে দোয়া করে না আমি আমার ওয়াইফকে করি না ওয়াইফ আমাকে দোয়া করে না আমি আমার মা বাবাকে করি না মা বাবাও আমাকে করে না কিসের জন্য ওই চর্চাটা আমাদের সমাজে আমাদের পরিবারে নাই আমরা দিন প্রতিষ্ঠা দুঃখজনক হলে সত্য যে আমরা মসজিদেই দিন প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা মসজিদেই ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই ওই আমরা আমাদের নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই তাহলে আমাদের পরিবারে কীভাবে প্রতিষ্ঠা হবে আমাদের সমাজে কীভাবে প্রতিষ্ঠা হবে আমাদের রাষ্ট্রে কীভাবে প্রতিষ্ঠা হবে আমাদের আন্তর্জাতিক জীবনে কীভাবে প্রতিষ্ঠা হবে রসদ্সল্লাহিসাল্লাম বলছেন মসজিদে আসলে দুই রেখা সালাত না পড়ে জন্য বসে দেখবেন অনেক বিজ্ঞ লোকেরা অনেক আমলওয়ালা আমাদের দেশে বলে আল্লাহওয়ালা লোকেরা তারা মসজিদে এসে প্রথমে বসে যায় বিজ্ঞ লোকেরা এসে মসজিদে এসে বসে যায় রসদ্সল্লাহিসাল্লাম বলছেন মসজিদে কাতারগুলা সোজা করতে হবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে একত্রিত হয়ে দাঁড়াতে হবে বাকা লাইন করা যাবে না যদি বাঁকা লাইন হয় তাহলে অন্তর বাকা হয়ে যাবে আমরা ওইখানে ওই ওইটাই করতে পারি নাই রসুদি সাল্লাম জুম্মার খুদ্া দিলেন আরবি ভাষায় যেহেতু তার মাতৃভাষা ছিল আরবি তাহলে আমাদের দেশে বলা হচ্ছে যে আপনারাও আরবিতে দেন না কেন আপনারা বাংলায় দিচ্ছেন ওইটা বেদাত তাহলে রসুলসল্ল্লা আলিয়াল্লাম খুব ভারত অবস্থায় এক ব্যক্তি এসে বললো ইয়া রসুল্লাহ আমাদেরকে কেউ খরা এসে গেছে আমাদের বৃষ্টি হচ্ছে না আপনি আমাদের জন্য দোয়া করুন এখন একজন খতিব ওইখানে দাঁড়িয়ে আছে, আমাদের এলাকার কোন লোক যদি এসব বলতে চায় তাহলে তো সে আরবিতে বলতে হবে কারণ ওই লোকটা আরবিতে বলছিল রসুলের সাথে তা আমাদের লোকেরা আরবিতে বলতে পারবে না সে কোন ভাষায় বলবে মাতৃভাষায় বলবে বাংলায় বলবে তাহলে বোঝা গেল যে রসুলসল্লি সাল্লাম ওই লোকের সাথে যখন কথা বলছিলেন সেটা ছিল আরবি বাসা না তার মাতৃভাষায় বলছিলেন রসদস্লাম একটা লোক এসে বসে গেলো বললেন এই দাঁড়াও তুমি কি সালাদা দেখা করছো তুমি দুই রাখার সালাদা দেয়া করো সংক্ষিপ্ত বলো তাহলে রসুলজি ওর সাথে কথা বললেন ও কথা বুঝলো এবং সে দাঁড়িয়ে দুই রাখার সালাদা দেখলো এখন আমাদের খতিবরা যদি আরবিতে কোনো লোককে বলে বসার পরে যে এই দাঁড়াও দুই রাখার সালাদা দেয় করো সে কি বুঝবে বুঝবে না এবং অধিকাংশ খতিবরা সেই কথাটা সে বলতেও পারবে না আরবিতে কারণ খতিবরা যে খুদ্ দিচ্ছে সেটা সে দেখে দেখে খুদ্া পড়তেছে কারণ সে আরবি ভাষা জানে না তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে মাতৃভাষায় খুদ্ হবে সুতাদের বোধগম্য ভাষায় হবে আর রসল্লা নাসিহা করতেন উপদেশ দিতেন তাহলে উপদেশটা যদি সুতাদের বোধগম্য ভাষায় না হয় তাহলে অন্য ভাষায় খুদ্ দিলে কি কাজ হবে আমি একটা মসজিদে গেলাম শাহাবান মাসের অনেক দিন বাকি আমার সাথে একজন মাদ্রাসার একটা কমি মাদ্রাসার মস্তমিম ছিলেন তোনাকে নিয়ে এক জায়গায় মসজিদে গেলাম যাওয়ার পরে ওইখানে খুতবা দিচ্ছে শাহবানের খুতবা তো আমরা কনফিউজ হয়ে গেলাম সালাদ শেষে ওই ওনাকে জিজ্ঞেস করলাম কি শাহাবান মাস কি চলে আসছে তিনি বলেন না এখন অনেক বাকি আছে কিন্তু ওই লোকটা খুতবা দিয়ে দিচ্ছে শাহাবান মাসের খুতবা শাহবানের ফজিল হতে এগুলো বলছে কারণ ওই খতিবটা বুঝে নাই যে ওই খুদ্াটা হচ্ছে শাহবান মাসের খুদ্বা কারণ বারো চানদের তো এই বিভিন্ন চাঁদে কোন চান্দে কোনটা দিতে হবে ওইটা আছে কিন্তু ওইটা সে দেখা যাচ্ছে শীতের দিনে গরমের দিনে রাজ করে ফেলছে তো এইটা হচ্ছে আমাদের অবস্থা সম্মানিত উপস্থিতি তা আল্লা সুবাহান সঠিক জিনিস বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সব কিছুর বিষয় সব কিছুর মূলে হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা আল্লা সুবহান আউতালা তার নবীদেরকে নবী সব নবীদের আল্লাহ ক্যাদ বা আসনাফিল কুল্লি উমতে রসুলান আনি আবুদুল্লাহা ওগুদ সমস্ত নবীকে আল্লা সুহানাউতাল্লাহ প্রেরণ করছেন যে তাগুতকে বর্জন করার জন্য এবং আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য এবং এটাও আল্লাহর একটা ইবাদত যে আমরা আল্লাহর উপরে ভরসা করব আল্লাহর উপরে তাওয়্লার উপরে ভরসা এবং আমরা হালাল মাধ্যমগুলা ব্যবহার করব চিকিৎসার ক্ষেত্রে রসসল্লাহিসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেইভাবে আমরা যেন হালাল পদ্ধতি ব্যবহার করি এবং একটা বিষয় আপনাদের অত্যন্ত জরুরি যে আমাদেরকে প্রেরণ করছেন পৃথিবীতে তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য এবং আল্লা সুবাহান অন্যত্র বলছেন যে আল্লা সুবহানাউতালা আমাদের তাবা রাকাল্লাহিল কাদির আল্লাহুম আহসানু আমালা জীবন এবং মৃত্যুর মধ্যখানে আমাদেরকে কিছুদিন দেওয়া হয়েছে সেটা আমাদেরকে পরীক্ষা করবেন কে আমলের দিক থেকে উত্তম আমল করে আকসার আমল না আহসানা আমল করে উত্তম আমল করে সালে আমল করে সেটা দেখবেন আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আমরা আমরা বলে দিছি যে লাহ আমরা বলে দিছি যে আল্লাহ পরীক্ষা করবেন যে এই যে আমাদের স্বীকৃতি দিলাম এই স্বীকৃতিটা ঠিক আছে কিনা না এজন্য আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদেরকে অবশ্য আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুদা দিয়ে আমাদেরকে বিতি দিয়ে আমাদেরকে শস্য ক্ষতি দিয়ে আমাদেরকে মালের ক্ষতি দিয়ে আমাদেরকে যানের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন অবাস শিরিশ সহাবিরীন সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য তো আপনি একটা আপনাকে অসুস্থতা দিচ্ছেন আল্লাহ সুবান পরীক্ষা করার জন্য আপনি যে বলছেন ইমানদার আপনি যে বলছেন আপনি তাহিদবাদী আপনি যে বলছেন আমি সুন্নার অনুসারী আপনি যে বলছেন যে আমি হাহেসুননার অনুসারী আল্লা সুবান পরীক্ষা করেন অসুস্থতা দেওয়ার পরে আপনি কি চলে যান কি না অনেক লোক চলে যায় হিন্দু কবিরাজের কাছে হিন্দুর কাছ থেকে তাবিজ নিয়ে আসে হিন্দুর কাছ থেকে জড়ি নিয়ে আসে হিন্দুর কাছ থেকে তাগা নিয়ে আসে অনেক লোক যায় আমাদের তথাকথিত যারা তাবিজের ব্যবসা করে তাদের কাছে অথচ ইসলামের তাবিজকে নিষিদ্ধ করা হয়েছে রসুলসল্লা বলছেন যে মান আল্লাকা আল্লা আশ্রাকা যে তাবিজ ব্যবহার করলো সে শির করল সেই সন্ন্যদে বর্ণিত আদিস অথচ আপনি অসুস্থতা হলেই আপনি যেরকম রুজির ক্ষেত্রে আমি আপনি হারাম রুজি আছে হালাল রুজি আছে হালাল রুজি যদি আপনি ব্যবহার করেন এটা দিয়ে আপনার সংসার চলবে আপনার সমাজের স্ট্যাটাস মেনটেন করে আপনি চলতে পারবেন হারাম রুজি দিয়েও আপনার সংসার চলবে আপনার স্ট্যাটাস মেনটেন করে চলতে পারবেন কিন্তু একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল উপকারী হইলেই ওই জিনিস হালাল হয়ে যায় না অনেকেই বলে তো অমুক জায়গায় গেলে তো উপকার পাওয়া যায় উপকারী পাইলে এটা একজন মুসলমান ব্যক্তির জন্য এটা হালাল হয়ে যায় না সে দেখবে যে ওইটা হালাল কিনা না যেরকম হারাম রুজিতে তার উপকার হয় কিন্তু ওইটা তার জন্য নিষিদ্ধ হারাম ঠিক অনুরূপভাবে চিকিৎসার ক্ষেত্রে গেলে হারাম এবং হালাল চিকিৎসা আসে এক্ষেত্রে একজন মুসলিম ব্যক্তি যে আত্মসমর্পণকারী সে বলতেছে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সে তার নিজের চিন্তা চেতনাকে নিজের সব কিছুকে আল্লাহর কাছে সাপট করে দিছে সে এখন তার নিজের মন মতো চলতে পারে না সেক্ষেত্রে সে সে যদি বিপদগ্রস্ত হয় সে যদি কোনো সমস্যায় পড়ে সে যদি যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে সেও কি করে সে হালাল মাধ্যম ব্যবহার করে হারাম মাধ্যমকে সে অবজ্ঞা করে চলে কেউ যদি তাকে বলে যে অমুকের কাছে গেলেই তোমার অসুস্থতা ভালো হয়ে যাবে অমুকে একটা স্বপ্নে পাইছে একটা জিনিস ওইটা দিলেই তোমার কি হয়ে যাবে অমুকের কাছ থেকে একটা তাগা এনে দিলেই কি হয়ে যাবে অমুক এই ব্রাহ্মণের কাছ থেকে পানিপোড়া এনে দিলেই তোমার হয়ে যাবে তাহলে সে ওইটা ব্যবহার করে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা উত্তীর্ণ হতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিক জিনিস বোঝার এবং সেই অমল করার তৌফিক দান করুন এবং আমরা আকিদাকে আপনার বিশুদ্ধ আমরা আপনার বিশ্বাসকে যেন বিশুদ্ধ করতে পারি আপনি বিশ্বাস আপনি বললেন যে আমি তাওহিদবাদী আমার আকিদা বিশুদ্ধ কিন্তু আপনি একটু সমস্যাগ্রস্ত হয়ে গেলে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে মেয়ে পাগল হয়ে গেছে আপনি এখন পাগল হয়ে গেছেন এখন আপনার ইমান আকিদা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এখন আপনি যে যেদিকে বলতে সে ওইদিকে যাচ্ছেন তাহলে আপনি কি হলেন অবাস শিরিশ আপনি সুসংবাদ সেই ধৈর্যশীলদের জন্য আপনি ধৈর্যশীল হতে পারলেন না আপনি ওইখানে হালাল চিকিৎসা খুঁজলেন না আপনি ওইখানে হালাল হারামের বাস বাসাই করলেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আপনার বিশ্বাস আপনার চাকিদার যে দাবি ছিল ওই যে মৌখিক দাবি ছিল আপনার ঠিক নয় কারণ আমল দ্বারা সম্মানিত তারপরে আমরা দেখি যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে রক্ষিয়া সরিয়া রক্ষিয়া সরিয়া সম্পর্কে যাওয়ার আগে আমরা আর একটা বিষয় বলে নেই চিকিৎসার ভিতরে আছে দুইটা বিষয় একটা হচ্ছে প্রতিরোধক আর একটা হচ্ছে প্রতিষেধক একটা হচ্ছে রোগ না হওয়ার জন্য ব্যবস্থা একটা রোগ হলে ব্যবস্থা এটা প্রিভেনশন আর আমরা যে টিকাগুলো দিই রোগ যাতে না হয় আর রোগ হওয়ার পরে টিকা দিলার কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে আমরা দেখি রসুলসলোল্লাহ আলাইসাল্লামের চিকিৎসা পদ্ধতি বা রসুলসলোল্লাহ আলাইস্লাম যে শরীয়সম্মত জার আছে এই জার ফুকের মধ্যে এটা আছে রসুলসল্লা আলাইস্লাম প্রতিরোধ ব্যবস্থা যাতে আক্রমণ করতে না পারে এই আমাদেরকে বলে দিয়েছেন যে বিসমিল্লা ঘরে ঘরে প্রবেশ দরজা বন্ধ করলে ওইখানে শৈতান প্রবেশ করতে পারে না বলছেন সালাম দিয়ে আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করলে ওই ওই ঘরে থাকে না বলছেন যেখানে সেরা বাকারাতে লাওয়াত করা হয় সেইখানে খারাপ জিন প্রবেশ করতে পারে না তো এইগুলো কি হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা আয়তুল কুর্সি পড়লে ঘুমাইলে আপনার কী হবে একটি একটা ফেরস্তা আপনাকে পাহারা দেবে এটা হচ্ছে প্রতিরোধক ব্যবস্থা কিন্তু কোনো কারণে যদি কোনো কারণে যদি আপনি আক্রান্ত হয়ে যান জিন জাদু অথবা বদনজর তাহলে এই ক্ষেত্রে পরে ওই সময় আর আপনার হয়তো এই তেলাওত এই আমলগুলা কাজে আসবে না সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে चिकित्सा नि तृत्य अन्न को व्यक्तर का व्यक्तर का चिकित्सा और इसलाम जो एक क्षेत्र में चिकित्सा बोलते से बोला रुकियारिया रुकिया हे झारफुक जारफुक आज दुधरण एक रिया रुकिया एक शार फुक और एक हे शरियसम्मत जार फूक रुकिया शिरकिया की जो एमन वाक्य दिए जार फुक करा जेटा कोदक ना এমন কোন বাক্য দিয়ে জার ফুক করা যেটার মধ্যে কুফ্রিকতা আছে বা এমন কোনো বাক্য দিয়ে জারফুক করা যেটার কোনো অর্থই নাই এমন কোনো বাক্য বলা যেমন আশোক বাসকের ফাতা নকুরি সিনাজের মাতা নেই নাই ফাঁকির বিট এই ধরনের একটা বাক্য বলে সে একটা ফুঁক দিল কিন্তু এইটার কোনো মিনিং নাই তাহলে এই বাক্য দিয়ে এটা হচ্ছে শিরকিয়া রুকিয়া শিরকিয়া এটা থেকে বেঁচে থাকতে হবে এবং রুকিয়া শরিয়া আমাদেরকে ব্যবহার করতে হবে রুকিয়া শেরিয়া মানে কি শরীয়চ্ছম্মত জারফুক রসদসল্লাহ আলাইসাল্লাম এর অসংখ্য হাদিস দ্বারা এটার বৈধতার প্রমাণ পাওয়া যায় রসদালামের আমল দ্বারা এটার বৈধতার প্রমাণ পাওয়া যায় রসদাল্লাম বলেন সোনান ইবনে মাজার হাদিস সহি সনেদে বর্ণিত যে রসুদি সাল্লাম বলছেন যে উত্তম চিকিৎসা হলো কোর আন কোরআ আন হচ্ছে কোরআনের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে উত্তম চিকিৎসা আয়সা রাদি আল্লাহনা বলেন রসদ্দাম যখনই অসুস্থ হয়ে যেতেন তখনই কিছু পাঠ করে নিজ শরীরে রক্ষিয়া করতেন রসুল্লাম অসুস্থ হলে তিনি নিজে নিজে রক্ষিয়া করতেন নিজে নিজে রক্ষিয়া করতেন অসুস্থ হলে নিজে নিজে রুকিয়া করবেন কিন্তু আমরা কি বলছি যে নিজে নিজে রুকিয়া চলবে কিন্তু অনেক সময় আসে যে নিজের রক্ষিয়া নিজের কাজ হবে না রসদুল্লাহসাল্লাম নিজে যখন জাদুগ্রস্ত হয়ে গেলেন সেই ক্ষেত্রে তিনি ওইটার চিকিৎসা করেন নাই জিব্রাইল এসে তাকে চিকিৎসা করছেন তাহলে কিছু চিকিৎসা আসে নিজে নিজে করতে হবে এবং কিছু অন্য দ্বারা করতে হবে রসদ আলাইসালাম বলেন শির্ক মুক্ত রক্ষিয়া করতে কোনো আপত্তি নেই সহি মুসলিমের হাদিস রসদি মুসলিমের অন্যদিকে অন্য হাদিসে বর্ণিত হয়েছে রসদুল্লাহিসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কারো উপকার করতে পারে তাহলে সে যেন তা করে উপকার করতে পারে তাহলে সে যেন উপকার করে রসদাল্লাম বলেন যে তোমরা যে বাক্য দ্বারা জারফুক করো সেগুলো আমার কাছে উপস্থাপন করো আমি দেখি যে এগুলোর মধ্যে কোনো কুফরি সিরকি কোনো জিনিস আসে কিনা না রসদালাম এভাবে চেক করে আয়সা রাদি আল্লা বলেন রসাহাম আমাকে বদনজর সংক্রান্ত রোগীদেরকে রক্ষা করার আদেশ দিতেন বদনজর যাদের বদনজর লাগতো তাদেরকে রক্ষিয়া করার আদেশ দিতেন এবং জিব্রাহিল্লাম শহী মুসলিমে আছে জিবরাহি সালাম সাল্লামকে করছেন এই বর্ণনা আর মুসলিমের মধ্যেই ওই হাদিসটা আছে আউফ বিন মালিক রাদি আল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা জাহেলি যুগে মন্ত্র দিয়ে ঝাড় ফুঁক করতাম এজন্য আমরা রসসুল্লা ইসলামকে আবেদন করলাম হে আল্লাহ রসুল এক্ষেত্রে আপনার মতামত কি তিনি বললেন তোমরা মন্ত্রগুলো আমার কাছে উপস্থাপন করো জার ফুকে কোনো দোষ নেই যদি তাতে শির্ক না থাকে ঝাড় ফুকে কোনো দোষ নেই যদি তাতে শিরক না থাকে আর আমরা আগেই একটু আগেই আলোচনা করছি যেটা বায়হাক্কিতে আসছে শেখ আলবানি মিস মিসকাতেও আসছে শেখ আলবাণী সেটাকে সহি বলছেন মিস্কাতের চার হাজার নম্বর হাদিস যেখানে রসসল্লা কে একটা পোকা কামড় দিলে তিনি সেই ক্ষেত্রে লবণ মিশ্রিত পানি দিয়ে ঢালেন ওইখানে এবং সুরা ফালাক এবং সুরা নাশ পরে ঝাড়ফুঁক করেন রক্ষিয়ার সরিয়ার সম্মত রক্ষিয়া করতে গিয়ে দেখা যায় যে কিছু রুখিয়া আছে যে রক্ষিয়াগুলো হারাম এগুলা বুঝবেন কিভাবে যে ঝাড়ফুকের মধ্যে অপবিত্র অবস্থায় যদি জাড়ফুঁক করা হয় জিনের কাছে আশ্রয় নেওয়া হয় তারপরে যদি খুফরি সিরকি বাক্য দ্বারা এই জাড়ফুঁক করা হয় বা জাদু করা জাদুকরানো এবং জাদুর দ্বারা জাদু যদি চিকিৎসা করা হয় তাহলে এগুলো হচ্ছে হারাম চিকিৎসা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তারপরে গণক বা জ্যোতির্বিদ যারা ভবিষ্যৎ বলতে পারে যারা বলে দিতে পারে ভবিষ্যৎ সম্পর্কে সে ধরনের লোকের কাছে যাওয়া যাওয়া রসুসল্লাহ ইসলাম বলছেন কেউ যদি তাদের কাছে যায় এবং তাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে সেই ব্যক্তির চল্লিশ রাত্রির সালাত কবুল হবে না শহীদ মুসলিমের হাদিস তাকে যদি জিজ্ঞেস করে তাহলে বিশ্বাস নিয়ে জিজ্ঞেস করে তাহলে তার চল্লিশ রাত্রির সালাত কবুল হবে না আর অন্য হাদিসে আসছে রসুসল্লা আলি ইসলাম বলছেন হাকিম এবং আহমদে সহি সানুদে বর্ণিত যে কেউ যদি এটা জিজ্ঞেস করে যদি এবং সেটা বিশ্বাস করে তাহলে সে যেন মোহাম্মদসাল্লা যে দেন নিয়ে আসছেন সেই দিনের সাথে কুফরি করলো মানে ইসলামের সাথে কুফরি হয়ে যাবে যদি এই ধরনের ভবিষ্যৎ বক্তা যারা আজকের দিনটা কেমন যাবে আছে না আমাদের অনেক দুলাবাইরা বিয়ের পরে আমাদের অনেকের অনেকের বাড়িতে অনেকের বাড়িতে আসে ইসলামিক কোনো বই না থাকলে খাবনামা আছে। সহি খাবনামা খাবনামা ধরনের ওইখানে আসে হাতের দাগ কোন দাগ দিলে কি হয় না হয় কিভাবে কটা বাচ্চা হবে কটা বিয়ে হবে কি কখন আপনার বিপদ আসবে এগুলা এগুলো অনেকেই চর্চা করে ইসলামিক কোন বই না থাকলেও তার কাছে ওই বইটা আসে ওইটা চর্চা করে ওইটা কোনো যদি ব্যক্তিগতভাবে কোনো লোক চর্চা করে তাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তার চল্লিশটা ত্রিশ সালাত কবল হবে না আর যদি ওইটা বিশ্বাস করে তাহলে সে যে দিন নিয়ে আসছেন সেটার সাথে কুফরি করা হবে তারপরে তাবিজ তুমারের ব্যাপারে রসুলসাল্লি সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা বহু আদিশ দ্বারা প্রমাণিত হুজাইফা রাদিয়াল্লাহ তিনি একটা রুগীকে দেখতে গেলেন রুগীকে গিয়ে দেখলেন যে তার সাথে একটা তাগা লাগানো আছে একজন সাহাবি হুজাইফা ইমনে ইয়েমেন রাদিয়াল্লাহ তিনি একটা গেলেন দেখতে গিয়ে তার কাছে একটা তাগা পাইলেন রশিদ পাইলেন রশিবাদা তাহলে তাগা পেয়ে তাকে জিজ্ঞেস করলেন যে এটা কিসের জন্য সে বলল যে এটা অসুস্থতার জন্য হুজেফুন ওম রাদি আল্লাহন এটাকে সিঁড়ে ফেললেন সিঁড়ে আনুল করিমের একটা আয়াত তে করছেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত ওমা মিনু আকসার হোম বিল্লাহিল্লাহম মুশরিকুন অধিকাংশ লোক ইমান আনা সত্য মুশরিক এই তাকার উপরে সে ভরসা করছে আল্লাহর উপরে তাক্কুল করে নাই আর যদি বলেন যে আল্লাহর উপরে ভরসা করেই তাকা বাচ্চা তাহলে এই পদ্ধতিটা ঠিক না হওয়ার কারণে তিনি তাকে বলছেন যে সে শির্কের সাথে লিপ্ত তো আমাদেরকে সতর্ক হতে হবে রসুদাল্লাহ আলাইসাল্লামের কাছে নয়জন ব্যক্তি রসুদি সাল্লামের কাছে নয়জন ব্যক্তি দশজন ব্যক্তি আসলো ইসলাম গ্রহণ করার জন্য রসদস্লাম নয়জনের বায়াত নিলেন একজনের নিলেন না তাহলে লোকেরা জিজ্ঞেস করলো যে তাকে কিসের জন্য ইসলাম গ্রহণ করাচ্ছেন না রসদালাম বললেন যে তার শরীরে তাবিজ আছে তখন ওই ব্যক্তি হাত ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলল তখন রসুল্লাহ ইসলাম বললেন মান আল্লাকা কা তাম আশ্রাকা যে তাবিজ ব্যবহার করলো তা সির করল হাকেম এবং মস্তদে আহমদের শিল্লো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস যেটা সহি সন্দেব বন্দিত শাহ এটাকে সহি বলছেন তাহলে কি পাইলেন যে তাবিজ ব্যবহার করা যাবে না আপনারা বলবেন যে আমাদের তো অনেকেই হুজুরা তাবিজ দে অনেক মুফতিরা তাবিজ দে অনেক মহাদিসরা তাবিজ দে তাবিজ তো সাধারণ লোক দেয় না তাবিজ যেই দেখ না কেন একটা অন্যায় যদি করেন আমার বাবা যদি অন্যায় করেন তাহলে কি সেটা কি ন্যায় হয়ে যাবে আমার যদি মা অন্যায় করেন তাহলে সেটা কি ন্যায় হয়ে যাবে তাহলে মুফতি মহাদিস আপনি দেখাচ্ছেন কেন রসুলের হাদিসের সামনে কখনো এরকম মানে বেয়াদবী প্রদর্শন করবেন না যে বেয়াদবির কারণে ইমান নষ্ট হয়ে যেতে পারে রসুলের হাদিসের সামনে কোনো আলেম কোনো মুফতি কোনো মহাদিস কোনো ইমাম কাউকে খাড়া করবেন না কাউকে দাঁড় করাবেন না রসসুল্লা ইসলাম বলছেন এটা শির্ক এতেও আপনি এটাকে এটা থেকে বেঁচে থাকতে হবে আপনি জানেন যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা এই ধরনের জজিরাতুল আরবে আরব ভূখণ্ডে কোথাও এই তাবিজের ব্যবসা নেয় ওইখানে একটা সাধারণ লোকও জানে যে তাবিজ ব্যবহার করা শির্ক সেজন্য সেটা দেখলে বলবে হারাম হারাম সেটা ব্যবহার করে না সে ঝাড় ফুঁক ব্যবহার করে কিন্তু আমরা জারফুক ফুঁক ব্যবহার করতে হলে আপনাকে শিখতে হবে আপনি জানেন না আপনি শিখেন নাই আপনাকে এমন একটা পদ্ধতি শেখানো হয়েছে পদ্ধতির মাধ্যমে আপনাকে ওইটা শেখানো হয় নাই আপনাকে নয়তুয়ানুসলি আল্লাহ তা আলা শেখানো হয়েছে যেটা কোনো দরকার নেই সেটা করলে গুনা হবে আপনাকে ওইটা শেখানো হয়েছে কিন্তু ওইটা শেখানো হয় নাই যে দোয়াগুলো আমাদের সিলেবাসগুলোতে নাই এই যে ঝাড় ফুঁকগুলো করতে হবে এবং আমরা নিজেরা এইগুলা চর্চা করি না যেহেতু আমরা জানি না এবং আমরা যারা জানে তারাও অনেকাংশে জানে না যাদের জানার কথা ছিল তারাও অনেকাংশে জানে না তাহলে আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে শরীয় সম্মত ঝাড়ফুঁক ব্যবহার করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই পর্বে একদিনে হয়তো এই বিষয়ে আলোচনা শেষ করা যাবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো সময় সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন ব্যক্তি যদি জিজ্ঞেস করে কোনো ব্যক্তির কাছে যাওয়ার পরে আপনি গেলেন যে তার কাছ থেকে আপনি চিকিৎসা নেবেন সে যদি মায়ের নাম জিজ্ঞেস করে সে যদি মায়ের নাম জিজ্ঞেস করে সে যদি রোগীর কাছে কোনো ব্যবহৃত জিনিস চায় সে যদি জিজ্ঞেস করে যে সে যদি এমন কোনো জিনিস বলে দেয় যেটা যেটা গর্সে ধরনের লোক জিনিস বলে দেয় সে যদি বলে যে অমুক পুকুরের পানি আনতে হবে অমক গাছের মধ্যে একটা লুয়ার প্যারাক ডালতে হবে অতটা ডিম বাংতে হবে মাটির মধ্যে লুহা দিয়ে দাগ দিতে হবে তাহলে বুঝতে হবে যে এগুলা হচ্ছে রুকিয়া কুফরিয়া রুকিয়া সিরকিয়ার সাথে জড়িত লোক এগুলা শরীয় সম্মত জার সাথে জড়িত লোক না যদিও সে মফতি মহাদ্দেশ বা যেই হোক না হোক না কেন যদি মায়ের নাম জিজ্ঞেস করে যদি এই বিষয়গুলো পান তাহলে বুঝবেন যে ওইটা সে রুকিয়া সিরকিয়ার সাথে জড়িত রুকিয়া শরীয়ার সাথে জড়িত না রুকিয়া শরীয় সম্মত রুকিয়া শরিয়াৎসম্মত যারা রুকিয়া করবে সে আপনাকে নিয়ে আপনার সামনে কোরআনতেলাওয়াত করবে সে হয়তো আপনাকে জারফুক করবে কোরআনের আয়াত দিয়ে সে রসল্লাহ ইসলামের বিশুদ্ধ হাদিস দ্বারা জাড় ফুক করবে সে হয়তো পানি পরে দিবে, সে তেল পড়ে দিবে সেটা ব্যবহার করার জন্য যেটা সালফে সালাইন থেকে প্রমাণিত সে এইগুলা করবে সে মায়ের নাম জিজ্ঞেস করবে না সে কোনো তাবিজ পোড়াবে না আগুনের মধ্যে সে বলবে না যে আপনার নাম মা মায়ের নাম এগুলো দিয়ে যান আমরা পরবর্তীতে দেখব সে বলবে না যে আমি হাজির করে দেখব সে বলবে না ইশতেকারা করে দেখব ইশতেকারা সত্য ইস্তেকার করা আছে কিন্তু কোনো ব্যক্তি এক ব্যক্তি অন্য ব্যক্তির ইস্তেকারা করতে পারে না আর সব বিষয় নিয়ে ইশতেকারা করার দাবি হচ্ছে সেটা হচ্ছে ভুয়া দাবি কারণ ওই ইশতেকারা করা এরকম না যে সিটি স্ক্যান করলে যেমন মানুষ শরীরের সব কিছু দেখা যায় ইস্তেকারা করলে আপনার সব বিপদ আপদ কোন সময় কী হবে সেগুলো দেখা যাবে কিন্তু অথচ আমাদের সমাজে এইগুলো হচ্ছে তাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে এইগুলা থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে শরীয় সম্মত জার ফুকগুলা শিখতে হবে এ ব্যাপারে আলহামদুলিল্লাহ সহি বইগুলা আমাদের বাজারে আসছে জ্যোতিষী এবং জাদুঘরের গলায় দাঁড়ালো তর বাড়ি একটা বই পাওয়া যায় সহি বিশুদ্ধ যে বই যে লাইব্রেরিগুলোতে বিক্রি করা হয় সেখানে আপনি পাবেন সৌদি আরবের একজন শেখ আবদুল ওয়াহিদ বালি তার লেখা এই বইয়ের মাধ্যমে আমরা আপনার এই চিকিৎসা থেকে বিস্তারিত আর জানতে পারবেন আমরা এখানে শেষ করতেছি সুবাহানকালিকা সাদু আল্লাহরিক আলহামদুলিল্লাহ আলামাল নবী বাদা। াহিমাহিমাহিমাহাম ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزقل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الغفور الرحیم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا هب من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا إماما اللهم اكفني بحلالك حرامك وأغنني بفضلك عمن سواك اللهم إني أعوذ بك من منكرات الأخلاك والأعمال والأحوى اللهم إني أعوذ بك أن أشرك بك ونعالم وستغفرك لما لا أعلم إن الله يأمر بالأدل والإحسان وإيطاي ذي القربة وينحان الفخشاي والمنكر والبغي يعيزكم لعلكم تذكرون فذكروني أذكركم أشكروا لي ولا تغفرون وعقيم الصلاة إن الصلاة تنحان الفخشاي والمنكر